রাসুল্লাহ দুনিয়ার তাবৎ ছিল এটা যে তাদের সামনে সত্য স্পষ্ট হওয়ার পরেও এটাকে গ্রহণ করতে পারেনি এর একটা কারণ আল্লাহ তালা এই উল্লেখ করেছে লিস্তাক বারু ফি আং তারা নিজেরা নিজেদের কাছে অনেক বড় হিসাবে কল্পনা করে রে নিজেদেরকে তারা অধ্যত্বের সীমা ছাড়িয়ে গেছে এই জন্য আমি আলিমুসাল্লা তাল্লামের সাধারণ অনুসারী আল্লাহ তালা সর্বযুগেই প্রাথমিকভাবে সাধারণ অনুসারী রেখেছেন কাদেরকে যাদের মধ্যে দুনিয়ার এই ইগো নেই দুর্বল শ্রেণীদেরকে যাদের মধ্যে এই অহংভত্তা ছিল না স্বাভাবিকভাবে দুনিয়ার প্রাচুর্য শক্তি সামর্থ্য অর্থ যাদের কম এদের মধ্যে ওই অহমিকাটা কী থাকে কোন থাকে এই সত্য পরিষ্কার হওয়ার পরে সত্যকে গ্রহণ করে এর সামনে নমনীয় হলে এর সামনে নত হলে নিজেদের বড় কোনো কিছু ছুটতেছে না তাদের এই জন্য তারা সত্যটাকে গ্রহণ করে নেই আর যারা সমাজে প্রতিষ্ঠিত কারিমে প্রত্যেক নবীদের ব্যাপারে বলা হয়েছে কওয়াল মালাউল্লা কফার ও মিনকাও মিহিম তাদের সম্প্রদায়ের মধ্যে যারা মালা ছিল মালা শব্দের অর্থ হইল আরবিতে পূর্ণ করা মানে যাদের মাধ্যমে কোনো মজলিস পরিপূর্ণতা লাভ করত। তারা কোথাও না থাকলে সেটা কি শূন্য আফগানিস্তানকে আমেরিকা সমর্থন দেয় না এই এরা মানে সমৃদ্ধ না শূন্য যাদের উপস্থিতিতে সব কিছু সমৃদ্ধ হয় আর যাদের অনুপস্থিতিতে কি দেখা যায় শূন্যতা দেখায় এদেরকে কি বলে মালা একটা দেশের মধ্যে একটা গ্রামের মধ্যে একটা ঘরের মধ্যে মালা শ্রেণী একটা আছে যখন নাকি নতুন কোন একটা সত্য আল্লাহর থেকে আগে তো নিজেদের সমাজ ব্যবস্থা বা নিজেদের বোধ বিশ্বাস সব কিছুই ছিল পুফুরি কারণ আল্লাহ তালার পক্ষ থেকে যখন সত্যের ইয়ে আসলো বাণী আসলো সত্য আসলো তখন তাদের নিজেদের ব্যবস্থার সাথে আর সংঘর্ষই হয়েছে মালা যারা পূর্বের সমাজটাকে পরিপূর্ণ করে রেখেছিল তাদের সাথে সরাসরি সংঘর্ষ হয়ে গেল এখন তারা কি অজুহত দেহায় দেখিয়েছে যে লৌকা না হা ওলা হাঝরান মা আসা বা কু না ইলেহি এমন না আমার একটু ইয়া হা যা না কেমন জানি মানে মা আসা ইলাইহি যে তাদের এই বিষয়ের মধ্যে যদি কল্যাণ থাকতো নবীরা যে বিষয়টা নিয়ে এসেছে এর মধ্যে যদি কোনো ভালো থাকতো। তাহলে এই নিম্ন শ্রেণীর লোকগুলো আমাদের আগে সেই বিষয়গুলি গ্রহণ করতে পারত না কারণ ভালো গ্রহণের জন্য উন্নত অবস্থার জন্য আমরা হইলাম রেজিস্ট রেজিস্ট্রেশন প্রাপ্ত মানে ভালো আমাদের জন্য কি আমাদের সাথে উৎপুলতভাবে জড়িত আমরা যেদিকে যাবো ভালো সেদিকে যাবে হকটা সেদিকে হকের সাথে নিজেরা হবে আবর্তিত হবে সেটা না তারা ভেবেছে হকটা নিজেদের কুকিগত বিষয় তারা যেদিকে যাবে হক কী সেই দিকে যাবে মা আমরা তো দেখছি তোমার অনুসারী বাহ্যিক দৃষ্টিতে যারা আমাদের মধ্যে নিম্ন শ্রেণীর তারা বুখা নাঙ্গা খেতে পায় না এরা শুধু ওই আসলে কোনো চাকরি বাকরি নাই কোনো ধরনের কাজকর্ম নাই বেকার সমস্যা এই কারণে এই সমস্ত জঙ্গিবাদে তারা কি হয় অনুপ্রাণিত হয় এই সমস্ত লোকদের কথা সঙ্গে। আখেরাতের চিন্তায় পাগল হয় দুনিয়া তো নাই এই কারণে এই ঘটনাটা বর্তমান সময় না। মানে চিরাচরিত একটা ঘটনা এটা কিছু ব্যক্তি এমন আছে যে হক সত্য এটাকে নিজেদের জন্য কী মনে করে জাতি বিষয় তাদের এগুলো নিজেদের কুক্ষিগত বিষয় মনে করে যে আমরা যেদিকে যাব সত্য সেটা আমাদের বাইরে কোনো সত্য থাকতে পারে না এই একটা অহমিকা নিয়ে যখন থাকে তখন তাদের দ্বারা আর সত্য গ্রহণ সম্ভব হয় না তারা পড়ে থাকে ব্যক্তিগতভাবে অনেকে জাহেলিয়াতে বা দিন আগে এমন অবস্থা থাকতে পারে যে সে সর্বক্ষেত্রেই ফাস্ট হওয়া সর্বক্ষেত্রেই অগ্রসর থাকা সর্বক্ষেত্রেই সবার উপরে থাকা এর কি ছিল একটা প্রবণতা ছিল অথবা আল্লাহালা তাকে বাস্তবে সেই যোগ্যতাটাও কি করেছিলেন ইয়ে ছিলেন দিনের পথে আসার পরে সে যদি নিজেদের ওই শক্তিটাকে দিনের সামনে ইসলামের অর্থ কি সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে যায় এখন যদি সে প্রকৃত অর্থে নিজের ওই সম্পূর্ণ শক্তিটাকে পরিপূর্ণ সমর্পিত করে সে নিজে ফার্স্ট হওয়ার চিন্তা করে ফার্স্ট হওয়ার চিন্তার নিজের সবচেয়ে অগ্রসর হওয়ার চিন্তা এখানে রূপ হতে পারে দুইটা একটা হলো যে ফাস্ট হবে মানে আমি আল্লাহর নিকটে ফার্স্ট হব দুনিয়ার কেউ আমার এই ফার্স্ট হওয়া দেখক আর না দেখুক এটা একটা কিন্তু ফাস্ট হওয়ার চিন্তা আগে যদি ফাস্ট হওয়ার চিন্তা থেকে থাকে এখন ওই চিন্তাটা যদি কনভার্ট হয়ে এই পর্যায়ে আসে যে আমার ফার্স্ট হব কার নিকট আল্লাহর নিকর। তাহলে তার চিন্তাটা হবে কি যে কোথাও যদি বিষয়টা এমন দেখা যায় যে আমি গোপন হয়ে যাওয়ার কারণে গোপন হয়ে যাওয়ার দ্বারা আমার মর্যাদাটা কী হয় বাড়ে তখন সে নিজে কি হয়ে যাবে গোপন হয়ে যাবে উমর রদি আল্লাহত এমন একজন বাহাদুর সাহসী ব্যক্তি ছিলেন এলে তার কথা কি মেনমেনে ছিল আল্লাহ তালা কোরআন কারিমিরাক আয়াতের মধ্যে বলেছেন হে লোক সকল তোমরা তোমাদের আওয়াজ রাসুল সাল্লামের আওয়াজের চেয়ে কী করো না উঁচু করো না আশঙ্কা আছে এর ফলে তোমাদের সব আমল কি হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে আর তুমি তেরো পাবে না মানে বেইমান হয়ে যাবে তুমি আরও পাবে না এই বেদির কারণে আওয়াজ উঁচু হয়ে যাওয়া উমর রীর বাহাদুর ব্যক্তির অবস্থাটা এমন হয়েছিল রাসুসামের সামনে এসে যখন কথা বলতেন দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হতো কি বলেছে উমর মানে এই পরিমাণ মেন এই পরিমাণ ভীত হয়ে পড়েছেন রাসু সামনে একবার উমর রহমান চলতেছেন সাবাইকেরামের কিছু সেই অন্যান্য লোকজন সামনে কথা যখন বলেন তখন কি মেনমেনা নেই আবার জিজ্ঞাসা করতে হয় কি বলেছে সেই ভয় আসলে কেউ যদি এই প্রবণতা থাকে যে আল্লাহর জন্য ওইভাবে আমি আগে যেমন দিক দিয়ে ওয়াসী রাদ আল্লাহ তালানোর ঘটনাটা এই ক্ষেত্রে একটা মানে আমাদের জন্য একটা বুঝার মতো একটা মানে সুন্দর পয়েন্ট রাসুস আল্লাহামকে কি পরিমাণ আঘাত দিয়েছেন তিনি রাসুল বলেছেন ওয়াশি তুমি যদি আমার সামনে না আসতে পারো তাহলে এটা ভালো হয় কারণ রাসুলসাল্লামের চাচাকে কী করেছিলেন হত্যা করেছেন না ওহদে সে সময় ওয়াসী তো ইসলাম গ্রহণ করে নেই কারণ এক বারবার আসবে রাসুল সাল্লাহামের সেই আঘাতটা কি হয়ে যাবে দিলের আঘাতটা তাজা হবে এটা কারোর জন্যই তো কল্যাণকর হবে না ওয়াস কি করছেন চলে গেছেন কি পরিমান ব্রেনি ছিল ওয়াসী জানেন যদিও হাফসি গোলাম ছিল তো উনি এই যে আর সময়ে এক সাহাবি ওয়াসী তো গোলাম ছিল গুলাম ছিল না এক সিরিয়াতে গেছে প্রায় মানে ওনার বয়স যখন তেইশ বৎসর সাহাবির তখন বয়স কত ওনার চেহারা সম্পূর্ণটা ঢাকা না সম্পূর্ণ ঢাকা না ওই সাহাবিকে ঢাকা না সাহাবি গিয়ে জিজ্ঞেস করছেন আমাকে চিনেন কি জিজ্ঞেস করতেছে আমাকে চিনেন পরে উমুকের ঘরে একটা বাচ্চা জন্মে ছিল এটা মানে ধাত্রী মায়ের কাছে আমাকে দিয়ে পাঠিয়েছিল তার চেহারা সম্পূর্ণ কি ছিল শরীর চেহারা পুরোটা ঢাকা ছিল আমি পা দেখেছিলাম জন্মের দিন একটা লোকের পা দেখছে তেইশ বছর আগে অমুকের ঘরে জন্ম নিয়েছিলাম যাই হোক তিনি প্রতিজ্ঞা করেছেন যে রাসু সাল্লা এত বড় কষ্ট পেয়েছেন আমি এমন কোন একটা কাজ করব যে কাজের দ্বারা রাসু সাল্লা কি করবেন সন্তুষ্ট হয়ে যাবেন সন্তুষ্ট বলতে কি শুধু দেখানে দেখার মতো সন্তুষ্ট দাবিদারদের দ্বারা রাসুল কি পরিমাণ মানসিক বিপর্যস্ত হয়েছেন কষ্ট পেয়েছেন যেখানে রাসুসামের পুরো দশ বছরের যুদ্ধে নিহত হয়েছে তিনশত মতো নিহত হয়েছে পুরা রাসুলের দশ বছরের যুদ্ধে আর সেই মুসাইলামা বিরুদ্ধে যুদ্ধে এক যুদ্ধে ইয়ামার যুদ্ধে চোদ্দ শত মুসলমান শহীদ হয়েছে তার এই ইয়াটা কি পরিমান তিনি দুনিয়ার মধ্যে যদিও রাসুল ইসলামের মনের মধ্যে চাচার স্মরণে একটা কি ছিল ক্ষত ছিল কিন্তু হাসারের মাঠে রাসুস আল্লাহ ইসলাম কি তার প্রতি সন্তুষ্টিটা প্রকাশ করবেন না একটা বাপের মানে একটা কাজের মতো কাজ করেছে আসলে কি দুনিয়ার দৃষ্টিতে হায়াতটা শেষ প্রকৃত জীবনে রাসুস আল্লাহ এর মনের প্রশান্তির কত বড় একটা কাজ সে করে দিয়েছে সেই কালিমাটা থাকবে রাসুসমের মনের মধ্যে তার ব্যাপারে যে একটা ইয়ে ছিল কষ্ট ছিল এটা থাকবে ইয়া ছিল একটা যে আল্লাহ আমাকে আমার হাত দিয়া তাকে সম্মানিত করেছেন তার হাত আমাকে কি করেন নাই লাঞ্ছিত করেন নাই এক সাহাবি আরেক সাহাবীর পিতাকে হত্যা করেছে জাহলিয়াতে কুহুরী অবস্থায় তুমি তো আমার বাপকেছে তাকে হত্যা করেছি আক্রামা বিয়াদি আমার হাত দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করেছেন সে শহীদ হয়েছে বলাম ইউহিনী বিয়াদিহি তার হাত আমাকে আল্লাহ তালা লাঞ্চিত করে যাহ বানান নাই কারণ সেই সময় যদি আমি পরাজিত হতাম ইসলামের মধ্যে আশাটা এটা যদি প্রকৃত অর্থে দুনিয়া বি সম্পন্নরা ওই অর্থে আসে যে হ্যাঁ যেমন আমি কুপুরের মধ্যে জাহিলিয়াতের মধ্যে যেমন মূর্খতার মধ্যে ইসলাম থেকে দূরে থাকার অবস্থায় আমি সব ক্ষেত্রে ফার্স্ট থাকার চেষ্টা করেছি ইসলামের আদর্শের ক্ষেত্রে নিবেদিত হওয়া হয়ে আমি সেইভাবে ফার্স্ট হবো মানে সত্যি যথার্থ দুনিয়ার কাউকে দেখানোর জন্য না দুনিয়ার হিসাবে বড় হওয়ার জন্য না এটা তো ভালো এটা ভালো না বরং এটা কি কাম্য হিয়ারকম ফিল জাহিলিয়া হিলিয়া হিয়ারকম ফিল ইসলাম মূর্খ যুগের যে কি ছিল শ্রেষ্ঠ ছিল সেই ইসলামের মধ্যে কি হবে শ্রেষ্ঠ হবে সেখানে কাউক্লা তালহু উমরুল্লাহ কি বলে ধমক দিয়েছিল আর জব্বার উন্িল জাহিলি আওয়ারুন ফিল ইসলাম জাহিলিয়তের ব্যাপারে তুমি কি ছিলে শক্তিশালী ছিলে শক্তিশালী ভূমিকা পালন করতে সর্বক্ষেত্রে আর ইসলামের মধ্যে এসে নমনীয় অবস্থা ওই যে মূর্তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাহলে সেই গুণটা এটা আসলে কাম্য একটা পর্যায় পর্যন্ত ইসলামের ক্ষেত মতে হওয়া পর্যন্ত যে সেখানে ফাস্ট হয়েছে কি কিসের মাধ্যমে এই কর্মগুলো এইভাবে করার মাধ্যমে বাকি ইসলামে ফাস্ট হওয়ার তরিকা তো ভিন্ন এখানে আমি ফাস্ট হওয়াটা দেখাবো কাকে আল্লাহকে আর সেখানে দেখাইতাম কাদেরকে লোকদেরকে এইভাবে যদি কেউ ফাস্ট হয় তাহলে এটা কি কাম আর যদি এই প্রবণতা থাকে যে হ্যাঁ কিসের মতো আমাকে ওই যে জাভাল আবিনা আইহাম এক কবি ছিল অমরুল্লাহে কবি না গাস্তানের কী ছিল সে বাদশাহ জাভাল আবিনে আইহাম মানে হিরাকলা বাদশাহ থেকে গাছ্তান তো আরবের অঞ্চল রোমের মানে রোমান এম্পায়ার রোম সাম্রাজ্যের একটা অংশ এলো কি গাছ্তান মানে আরবের অঞ্চলটা এটার একটা বাদশাহতো রোমান রোহানদের পক্ষ থেকে তো এই সেই সময় উমর উত্তানোর সময় যে বাদশা ছিল তার নাম ছিল কি যাবালাইভ নে এই হাম রুমেরই অঞ্চলটার বাদশা এসেছিল সে মুসলিম হয়ে বসছে কী গেছে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে ঘটনাটা সংক্ষেপ বলতেছি তা জন্য এসেছে আদের জন্য এসেছে আর ঘাসান বাদশার প্রভাবটা এত বেশি ছিল যে সমস্ত আরববাসী চিন্ত এই জন্য মদিনার সে যখন হজের জন্য আসছে তো কেমন বড় ব্যক্তিত্ব ছিল তফ করতেছে তফরত অবস্থায় ফাজারা গোত্রের এক সাধারণ লুকের পায়ের পাড়া লেগে সে কি হয়ে গেছে পড়ে গেছে মানে তার কাপড়ের মধ্যে পায়ের পাড়া লেগছে সে কি হয়েছে পড়ে গেছে তো পড়ে গেছে সে তো বাদশাহ প্রতাপশালী একজন বাদশাহা লাগবে সে পড়ে যাবে তার দাঁত বিচার যে হয়তো তুমি তাকে সন্তুষ্ট করবে আর নতবা তোমাকে সে এমন এক থাপ্পড় দিবে যে তোমার দাঁত পড়ে যাবে সে বলতেছে আমি ভাবছিলাম যে ইসলাম আমাকে কি করেছে সম্মানিত করেছে আমার তো একজন সাধারণ ব্যক্তির মতো বানিয়ে দিল। তোমার রোজিল্লা বলছেন ইসলামের বিচার এটাই তুমি হয়তো তাকে সন্তুষ্ট করবে আর নয় বা তোমার উপর এই সাজ বর্তাবে সে বলছে তাহলে আমাকে একদিনের সুযোগ দিন একদিনের ভিতরে আমি তাকে সন্তুষ্ট করার চেষ্টা যে ঠিক আছে কি করছে রাতে রাতে হ্যাঁ কেউ আবার তখন তো রোম সম্রাট তাকে পেয়ে আরো একেবারে আদর করে তাকে আরো শক্তি আগের চেয়ে রাজত্ব বাড়িয়ে দিছে তার সুযোগ সুবিধা তার সাহিত্য শাসন আরো বাড়িয়ে দিয়েছে সব দিয়ে দিয়েছে দীর্ঘদিন পর সে এলাকায় কিছু মুসলিম গেছে গিয়ে ভাবছে যে এতো মুসলিম হয়ে পড়ছিল একবার দেখে যাই তার অবস্থা অবস্থা নাকি গিয়ে দেখে তার দরবারের খুব দরবার কি উদ্বোধন হয় তখন অন্য অন্য বিবরণ দিচ্ছে এর মধ্যে একটা বিবরণ দরবারে যে সুগন্ধি ছড়ানো হয় এর অবস্থাটা ছিল এমন যে নিষ্কম্বর চূর্ণ একটা পাত্রের মধ্যে নিয়ে আসে একটা পাখি সে কি করে সেখানে গিয়ে বসে পাখি তার শরীরকে দেয় নাড়া দেয় পুরো দরবারের মধ্যে গ্রাম ছড়ায় পরে এই মেষকম্বর ছড়ায় পরে অন্যান্য বিষয়গুলির সাথে তার মানে ঝাঁকজমকটা এই পর্যায়ের ছিল পরে স্বাভাবিক জমাতে আছে তখন যখন যে মুসলিমদের ইসলাম গ্রহণ করেছিল পরে ওই বিচারের হয়ে পালাই আসছে ইসলামের তো আর ওই শত্রু হয়ে যায় নাই তখন সে তাদেরকে মেহমানদারি করেছে আপ্যায়ন করেছে তখন খাবারের যখন জন্য যখন প্লেট নিয়ে আসছে স্বর্ণের এই প্লেট তখন সাহবাইখানে বলছেন যে রাসুল আমাদেরকে স্বর্ণের প্লেটে বান্ডে খেতে কি করেছে নিষেধ করেছে তখন সে বলতেছে যখন তারা রাসুল সাল্লাহ ইসলামের নাম নিয়েছে সে অপরেছে সল্ল্লাহু আলিয়ালাম আবার উল্টা কথাও বলেছে একটা মন ঠিক থাকলে খাবার যেখানে ইচ্ছে সেখানে খেতে পারো খাও ওই কি রাসু সাহেবের নামের সাথে সাথে সে কি করেছে আল্লাহ করেছে তখন তাদের একটা আশা জন্মেছে যেহেতু রাসু সাহেবের প্রতি এখনো একটা কি আছে দুর্বলতা আচ্ছা সে আবার ইসলাম কবুল করে কি নেয় কি না তখন তারা বললে তুমি যেহেতু ইসলামের প্রতি এতটুকু দুর্বল এখনো আছো তুমি ইসলাম গ্রহণ করে নিলে কি হয় পরে বলছে আমি যে কাণ্ড ঘটিয়ে এসেছি এরপরে কি ইসলাম গ্রহণ করার কোনো আরো সুযোগ আছে আরে তুমি কি করছো একজন মানুষের দাঁত ফেলছো হত্যা করে ফেলছে তারপর আবার তবা করেছে এরপরে তার তবা কি হয়েছে গৃহীত হয়েছে পরে সে কয়েকটা শর্ত দিয়েছে একটা অংশ ছিল আমার মা যদি আমাকে জন্মই না দিত হায় আমি যদি একটা গুলাম হয়ে জন্ম নিতাম রবি অথবা মুদার আরবের কিছু ওদের রাখাল হতাম আমি যদি আরবের ওই গুত্রে কি হতাম রাখাল থাকতাম তারপরে ওই গতের রাখাল গুলি তার মুসলিম হয়েছে মুসলিম হয়ে গেছে আমি সেই মুসলিমের অন্তর্ভুক্ত থাকতে পারতাম মানে এমন কিছু করুণা মানে করুন কিছু কবিতা সে তাদের সামনে পাঠ করছে যে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করতে রাজি সেই তিনটা শর্তে একটা হলো উমরের মৃত্যুর পর আমাকে কি দেবে রাজত্ব দিবে আরেকটা হইলো উমরের এই মেয়েকে আমার কাছে কি দিবে বিবাহ দিবে আরেকটা কি শর্ত জানিয়েছিল আমি এখন নগদ ভুলে গেলাম তারা কি গ্যারান্টি দিতে পারবে এই গ্যারান্টি দিতে পারবে তারা তাকে বলছে যে আমরা কি করবো আলোচনা করবো আর আর হয়নি এটা কিছু দিয়ে দিয়েছে তাদেরকে এবং হাসান ইবনে সাহেব তাদের ওই পূর্বের যুগে কি করছিল কিছু ওনাদেরকে কি করছিল তাদের তারা তো রাজবংশের ছিল ওই রাজবংশের কিছু ইয়া করেছিল কবিতা তা দিয়া তাদের প্রশংসা করেছিল সেটার বিনিময় দেওয়া হয়নি হাসান আবন সাহেবেদকে সেটার জন্য কতগুলো উঠ দিয়ে দিয়েছিল একশো না কয়শো দিয়ে দিয়েছে আর বলছে যাও এগুলি হাসান আবিনা সাহেবেদকে দিয়ে দিও যদি সে মৃত্যুবরণ করে থাকে তাহলে তার কবরের পাশে জবাই করে ফুকের মিস্তিনদেরকে খাওয়াই দিও দিয়ে দিয়েছে পরে আসছে ওনারা হাসান আবিনা সাহেব তখন জীবিত ছিলেন মোরজুল্লাহ এই ঘটনা বলার পরে বললেন যে তোমরা তারে মুসলিম বানিয়ে ফেলতে এরপরে সে নিজেই বুঝতো যে আসলে রাজত্ব নেওয়ার সে সঠিক মুসলমান হলে সে নিজেই কি করত। বস্ত রাজত্ব নেওয়ার সে উপযোগী কি উপযোগী না আর উমের মেয়ে এটা তো কোনটার না বিষয় না একজন এত বড় ব্যক্তি ইসলাম গ্রহণ করবে যেহেতু আল্লাহ আল্লাহ আবার আছে। কেউ যদি আল্লাহ তালার দিনের ব্যাপারে আল্লাহ তাল ইয়া হলো কি আনুল জিমু কুমু হাং তুমলা হা কারিহন তোমরা ঘৃণা করতেছ আমি তুমি তোমাদেরকে এটাকে তুষামত করে জোর করে তোমাদেরকে দেব না আল্লাহ তো কারো কাছে ঠেকা না। তুমি না সারা পৃথিবীর সব প্রশংসা আল্লাহ এই জন্য আল্লাহ ঠেকা না। সে অবজ্ঞা করে চলে গিয়েছে আল্লাহ নেওয়ার ঠেকা আছে পরবর্তীতে সাহায্য তার কাছে নিয়ে সংবাদ নিয়ে অমরুল্লাহ তালা সংবাদ নিয়ে যাওয়ার আগেই তার কি হয়ে পড়ছে মৃত্যু হয়ে পড়েছে সে আর ইসলাম গ্রহণ করতে পারে না এখন আসলে এটা যদি এমন হয় যে সত্যের সামনে মাথা নত করতে গিয়া নিজের অহমিকাকে ঠিক রাখতে গিয়া সত্য গ্রহণের পথে কি হয়ে যায় বাধা হয়ে যায় আর নিজের এই দুনিয়া সে ঠিক রাখতে চায় এটা তো অবশ্যই কী নিন্দনীয় এ ব্যক্তিকে তো মাহরুমি করে দিল এই অবস্থাটা এখানে বাস্তব দিনকে যদি সে বুঝতো তাহলে এখানে তার অগ্রসর হওয়ার ব্যবস্থা কি ছিল মাথা আরও নোয়া দেওয়া ইসলামের যে সম্মতার বিধান আছে যা আদল আছে ইনসাফ আছে আল্লাহ তাল্লার কাছে কোনো ব্যবধান আছে না সমান ইসলামের এই সমতা তার মেনে নেওয়া উচিত ছিল যদি নিয়ে নিতে পারতো তাহলে তার মর্যাদা কাছে কি হয়ে যেত আরো বড় হয়ে যেত না যার কোরবানিটা যত বড় হবে তার মর্যাদাটা তত কি হবে বেশি হবে আসলে এখন যারা অন্য ক্ষেত্রে ওই অগ্রসর থাকতে চায় তারা যদি অগ্রসর নিজের ওই প্রবণতাটাকে কোরবানি দিতে পারে তাহলে তার কোরবানিটা কি হবে বড় হবে অন্য ক্ষেত্রে যদি তার এই ধরনের বাস্তবে যোগ্যতাটা বড় থেকে থাকে কথাটা আমি অনেকটা ইয়া ছেড়ে গিয়েছি যোগ্যতাটা বেশি থেকে থাকে বাস্তবে আর এখানে আসার পরে সেই যোগ্যতাটাকে সে কি দেয় কোরবানি দেয় জলাঞ্জলি দেয় তাহলে সে এইভাবে বড় মর্যাদাটা কি করতে পারে পেতে পারে এটা না যে সেখানে আমি অন্যের উপর কী ছিলাম নেতৃত্ব দিতাম এখানে আমি যদি নেতৃত্ব না দিই তাহলে আমি পিছনে পড়ে গেলাম এই প্রবণতা নিয়ে আমার কি হতে হবে নেতা হতে হবে তাহলে আসলে সে বাহ্যিকভাবে নেতা হলেও আসলে দিনের জন্য যেহেতু তার কি আসে নেই কোরবানি আসে নেই আর ওই ধরনের নেতা যখন নেতৃত্ব যখন সে কেউ চেনে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায় এবং তার এই নেতৃত্বটা দিন হয় সে ভাবে যে আমার দ্বারা দিনের কাজ হচ্ছে কিন্তু আল্লাহ তালা এই দিনের সহায়তা করেন কাফের ব্যক্তি দিয়া ওই যে বাহ্যিক ভাবে এক লোক রাসনের সাথে যুদ্ধ করলো বুকের রয়াতের মধ্যে একদিন মানে সে প্রচন্ড যুদ্ধ করেছে কাফেরদের মোকাবেলায় মুসলিমদের সাথে মিশে সাহবায় তার এই সাহসিকতা এই তৎপরতা দেখে কি হয়েছেন অভিভূত হয়েছেন ঘটনা তো জানা আছে আমাদের দেখেন এই লোক ফাজের হওয়া দিনের উপকার হয়েছে না হয়নি কারো দ্বারা যে দিনের বাহ্যিক কাজ হলেই সে আল্লাহর কাছে কি হয়ে যাবে মাকবুল হয়ে যাবে আর কি নেই গ্যারান্টি তাহলে আমি কিসের প্রতিযোগিতায় লিপ্ত হলাম এখানে এসে আমি যদি আল্লাহর জন্য কোরবানি দিতে পারি নিবেদিত হয়ে যেতে পারি তাহলে আমি কি করতে পারি আশা করতে পারি আসলে এর সম্পূর্ণটা আসলে মূল সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্কের সাথে সেখানে সম্পর্ক পরিষ্কার সে সফল যে অবস্থায় থাকুক জাহিরি নেতৃত্বে থাকলেও সে কি সফল আর যদি সে নেতৃত্বে না থেকে একেবারে শাড়ির সবচেয়ে পিছনে থাকে এমন দুরবস্থার মধ্যে থাকে যে কেউ তার কোনো সুপারিশ কবল করে না শুনে না আসেন হাদিসের মধ্যে যে শ্রেষ্ঠ ব্যক্তি সুপারিশ করে সুপারিশ কবুল করা হয় না কোনো জিজ্ঞেস করা হয় না থাকলে তার খোঁজ নেওয়া হয় না যে তারপর আল্লাহর কাছে মর্যাদা কি এখন আসলে সে কোরবানিটা যদি ওই পর্যায়ে দিতে পারে এই মর্যাদার সে নিয়ে বিক্ষিপ্ত আলোচনা করা হলো যদি কোনো হেদায়তের বিষয়ে এখানে থেকে থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে এটা দিয়ে দেন আর কোনো বহুল ত্রুটি হয়ে থাকলে যেন আল্লাহ আমাদেরকে করে দেন বাকি দেওয়া আলহামদুলিল্লাহ